মানবতার সমাধান এমন কিছু অধিকার যা নারী হারিয়ে দিয়েছে এমন কিছু অধিকার যা আমরা পুরুষরা কেড়ে নিয়েছি এমন কিছু অধিকার যা বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সমাজ ব্যবস্থা তারা আদায় করে দিতে পারেনি উল্টে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এমন লুটে যাওয়া অধিকার সম্বন্ধে আজ আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলাম কি বলতে চাই বর্তমান সমাজ ব্যবস্থা কি বলতে চাই বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে আচরণটা করেছে এবং যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি সেখানে নারীর জন্য মঙ্গল নয় নারীর জন্য সর্বনাশ এটা এবং নারী এদের লাভবান হবে না নারীর অধিকার ভুল উন্ঠিত হবে আর হয়েছে এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে না দেখব ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনসাফ এবং নারীদের নামে শান্তি দুনিয়াতে কয়েম হবে না লুণ্ঠিত অধিকারের মধ্যে একটা হচ্ছে সব জাইতে বড়ো জ্বলন্ত সমস্যা তা হলো তালাক আর আরেকটা সমস্যা হচ্ছে মিরাস। মিরাস এবং তালাক এই দুটো বর্তমান যুগে বড্ড জটিল বিশেষ করে যারা আমরা মুসলমান जरा नामी जाने विश्वासी एवं आल्लाबे एक स्वीकार कर निजेक दाबी करी मुसलिम इसलम धर्म बोले से लोकर बहु क्षेत्र बहु क्षेत्रे देखते ये तरा नारी एम ट खेलना बनिए छड़े देखे मन जे जे व्यवहार्ट कर एक मुसलमान देखे तक मन लागे ना যে এই রমণীর সঙ্গে এই যে অশুভ আচরণ করা হয়েছে সেই ব্যক্তিটা কোনো একজন নামাজিলোক বল্লাহ আমি ইতিপূর্বে আলোচনা করেছি খ্রিস্টান ধর্মের ভেতরে তালাক প্রথা ছিল না তাদের যদি স্বামী স্ত্রীর ভেতরে রকম মনোমালিন্য দেখা দেয় তো যেমন করেই হোক না কেন কষ্ট করেই হোক জেলখানার জিন্দগির মতোই জিন্দগি হোক নাউজুবিল্লা অভিশপ্তই জিন্দগি হোক ওইভাবেই দুজনকে কাটাতে হবে स्त्री जो एक घरे घुमाय स्वामी जो बरक्तिप कर घर घुमाई से थे के नाराज थे जो कि ना देना दिव्य ओ किचु पाईना पा से आलदा बेपार्थुरा तलाक दिए एक अपरस मुक्ति लाभ करते आजीवन आजीवन तारे से बाधा थक एखान के मुक्ति पावे এ মুক্তি পাবে না এভাবেই তাদের বিষাক্ত জীবনটা কেটে যাবে ইসলাম বলছে তেমনি কোনো একজন অন্য মানুষকে আমি বরবাদিতে ফেলে দিতে পারি না প্রিয়নবী হাজর মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ফিল ইসলাম আমি যেমন নিজেকে কষ্টে ফেলতে না तेमनी को जन मानुष के कष्टे फलार अधिकार नहींते तशेषकर तलाक तलाक के केंद्र कर आज मुस्लिम समाज व्यवस्थाई नाना रकम कलह नाना रकम अशांति एवं शुदू तलाक विषय नाई विवाह विषय अशांति मध्य देखा दिए अल्लाह रबुल आलमीन फान केसा तुम्हारा करो तुम तुम्हा विच्छा जागे तो तुम्हारा करो एक करो, करो तीनों करो चारो करो तुम तुम विये करो आए कर आदेश दे देर पर अल्लाह तला केिक्षा दी तुमरा जो निर्दिष्ट नियमित एक अपर के स्वामी स्त्री बोले तुम्हरा दाम्पत्य जीवने चले तक तुम्हारे जन्म जाह्ला रसुलर देव विधान आज ये विधान मत जिंदगी तो तुम्हारे जीवन सुखे और जदि कहवशत तुम्हारे भेतरे को रकम कलह देखा दे स्म स्त्री जीवने कोकमेर जो फसादरकम विवाद देखा दी ते दे? से प्रथम उपायटाई हे चे जरा चेष्टा करब जाते यधनटा छिन्न ना जा चेष्टा जी व्यर्थ हो जा ख आससे कि तलाक कथा टे बुझते गए शरा नब्बे लोक मुसलमान भेबे आई क्षमता क्षमतार अधिकारी इच्छा कर ले तलाक दीते टाइम एवं ताके पुरतन खाटर मत कर घर थे टें बार कर दीते मने जगते गले क्या हम ताल मालिक कंतु এটা একজন মুসলমান হিসাবে আপনি ভুলে যাবেন কেন তালাগের যদি মালিক আপনাকে করা থাকে তাহলে স্ত্রীকে কি বলা হয়েছে যে তোমাকে তোমাকে কোন রকমের মালিক আমি দিইনি তোমার মর্জির কোনো দাম দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল পুরুষ হিসাবে আমি এটা খুব গৌরবের সাথে বলবো যে আমার ইচ্ছা হলো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তাহলে পুরুষের ইচ্ছার পর দাম কিন্তু স্ত্রীর ইচ্ছার কোনো দাম নেই এই কথাটাই বুঝতে আমরা পারলাম না আজ অবধি এজন্য দুঃখের সাথে বলছি হে মুসলিম সম্প্রদায় তালাকের মশলাকে কম সে কম কোনো আলেমের কাছ থেকে জরুরি ভিত্তিতে যে কটা কথা দরকার সেটাকে আপনি জেনে নিন অন্তত প্রিয় দর্শক যারা আপনারা আমার কথাগুলোকে শুনছেন এখানে বসে বসে শিখে নিন আল্লাহ রব্বুল নারী নারীকেও অধিকার দিয়েছেন যদি কঠিন প্রয়োজন দেখা দেয় এবং সে বিবাহকে যদি ভঙ্গ করতে হয় তাহলে ভঙ্গ করার অধিকার আল্লাহ তালা নারীকেও দিয়েছেন ভঙ্গ করার অধিকার আল্লাহ তালা নর কেউ দিয়েছেন যদি পুরুষ ভঙ্গ করে তাহলে সেই প্রসেসকে বলা হয় তালাক এবং নারী যদি ভঙ্গ করে তাহলে সেই প্রসেসকে বলা হয় খোলা তাহলে দুজনকেই আল্লাহ তালা অধিকার দিয়েছেন ব্যবহার বিধি। প্রয়োগ বিধি একটু আলাদা আলাদা কেমন আলাদা আলাদা আমি ঘোড়াতেই বলেছি কোনো একটা আচরণ যদি খারাপ লেগে যায় চট করে সিদ্ধান্ত নেবে না তোমাকে তালাক দিলাম लास्ट सिद्धान क्यों जान ना नहीं भावते चार दिन भावते नियम टाइम तलाक हम तीन टब्बुल आलमीन मानव कल्याण व्यवहार विधि दिए बोलो मर्रा तुमरा तलाक दाओ दूबार কেমন করে দুবার দুবারের অর্থটা কী যদি স্ত্রী আমার মনোবত না হয় তাহলে আমি তাকে প্রথমে এক তালাক দেব এই এক তালাক দেওয়ার পরে তিন মাস অর্থাৎ তিনটা ঋতু ওই স্ত্রী কাটাবে যদি তার তিনটা ঋতু কেটে যায়। তাহলে পরে ওই স্ত্রীটা আপনার জন্য হারাম হয়ে গেল যদি এই তিন ঋতুর মধ্যেখানে আমার মনের ভেতরে অনুশোচনা জাগে অনুতাপ জাগে আমি এটা ভুল ডিসিশন করেছি তাকে তালাক দাও আমার ঠিক হয়নি। নি তাহলে আপনি যদি আপনার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেন তার জন্য আল্লাহ রাবুল আলমিন সুযোগ দিয়েছেন বলেই প্রথমে বলা হয়েছিল তুমি তাকে এক তালাক দাও তিন মাসের মধ্যে মধ্যেই যদি আপনি তাকে ঘুরিয়ে নেন তিন ঋতু আসার আগে আগেই যদি ওই স্ত্রীকে আপনি ফেরত করে নেন যে আমি তালাক দিয়েছিলাম বটে এবার আমি তোমাকে ফেরত নিচ্ছি আমি আমার স্ত্রী হিসাবেই তোমাকে রাখবো এইভাবে যদি আপনি তাকে ফেরত নেন একে ইসলামের পরিভাষায় বলা হয় রাজা আত দুটো লক্ষ্যে সাক্ষী করে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে চলে আসেন স্ত্রী আপনার হয়ে গেল যদি বলেন হ্যাঁ একবার আমি আমার স্ত্রীকে ফিরিয়ে পেয়েছি কিছুদিন পর আবার মনের ভেতরে এমন কিছু গণ্ডগোল জন্মে গেল সংসারে যে মন খারাপ হয়ে গেল যে না একে নিয়ে আমার চলা যাবে না আল্লাহ রবুল আলমিনী বলেছেন মারাতন দুবার তালাক দাও এবার আপনি দ্বিতীয় অস্ত্র ব্যবহার করে নিলেন আপনার কাছে গুলি আছে মোট তিনটা কিন্তু আল্লাহ আল্লাহতালা ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন কেমন করে ব্যবহার করতে হয় দ্বিতীয় তালাক আপনি তাকে দেন এই তালাক দেওয়ার পরে এক মাস গেল দুই মাস গেল তিন মাসের বেলায় ওই তিন ঋতু হওয়ার পূর্বে যদি পুরুষ আবার নিজের মধ্যে অনুশোচনা বোধ করে যে আমার সুখের সংসার ভেঙে গেল আমার ছেলে বিলেগুলো কাঁদছে এই সুন্দর সংসারে আগুন লেগে যাবে না আমার সিদ্ধান্ত ঠিক নয় আমি পুনর্বিবেচনা করছি বলে সে যদি আবার তার স্ত্রীকে ফেরত নিতে যাই তো আল্লাহ রাবুল আল তাকে সুযোগ দিয়ে বলছেন তুমি তোমার স্ত্রীকে ফেরত নিয়ে এসো এ প্রসঙ্গে এক্ষুনি আপনার সঙ্গে কথা বলবো। তবে সামান্য একটা বিরতির পর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 প্রতি বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স সলিউশন ও প্রবলেম জয় বি ওয়েল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 प्रत्येक नियतर निर्भरशील प्रत्येक मानुषर तयत कर प्रथम खंड ओहर सूचना हाथी संख्या Islamic International School presents The Stars of Future The Dies of Future Today I'll be talking about Dawatul Islam and invitation toward Islam Watch Faisal Kokli, Ismail Khan, Zayed Sheikh, Suweba Subharibala, Amreen Sheikh, Zainab Farooqi, Fatima Munshi and Farid Naik. I welcome, welcome all to of, you of you with the Islamic, Islamic greetings. greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the world of future generation. Dekun Bhabhishthud Projanmo. Parabarthi Anushthan, Peace TV, Bangalai. Apladhesha amin phiri ayalam. Abhar sayiprosanganiya. जदि एक तलाक दे तीन मास गत हो जाने अल्लाह रब्बुल आलमी देखें तरह कत मेहरबानी कर हाथ छाड़ा कर दिए एमक फाइन दीते किन ओत्री के तुम्हें विन आन, आन तुम्हारे क्योंकि तुम्हें निकाहे जदिद अर्थात नतून को तरज तुम्हें विवाह कर নতুন করে মোহর করে তুমি তাকে বাড়ি নিয়ে আসবে কেন যে তুমি সময়টাকে পার করে দিয়ে চাল্লার দেয়া ওই সময়ের ভেতরেই তোমাকে ভাবনাটা ভেবে নিতে হতো কিন্তু তুমি ভাবনি তারপরে আবার দ্বিতীয় তালাক দেওয়ার পর আবার যে সেই তিন মাস সময় থাকে সেখানেও এই আইনটাই প্রযোজ্য কি সে যদি এই তিন মাসের মধ্যে ভাবনা না ভেবে দেয় তাহলে আবার সে এই পথেই তার স্ত্রীকে নিয়ে আসতে পারবে এরপর যখন দুইখানা গুলি ব্যবহার করা হয়ে গেল তাহলে আমার ঝোলা তার কটা গুলি আছে একটা এটা চিন্দা করে নেবেন আগেই এই গুলি যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে আর কিছুই থাকবে না এরপর আল্লাহরা বুলাল আবিন তখন আলাদাভাবে বলছেন তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দাও অর্থাৎ যে দুবার দিয়ে দিয়েছ তারপর যদি তোমার না চলে তাহলে এবার যখন তালাক দিয়ে দেবে খুব ঠান্ডা মাথায় বুঝবেন দর্শক মণ্ডলী আর তার জন্য আর আইন নাই কি আইন তিন মাস সময় যদি কেটে না যায় তো তার মাঝখানে যদি আমি ফিরিয়ে নিই আপনি তো বলেছেন যে তিন মাসের মধ্যে মধ্যে বিবেচনা যদি আমি করি যে তাকে ফিরিয়ে নেব তো ফিরিয়ে নেব আমি তো প্রথমের বেলা ছিল দ্বিতীয়ের বেলা ছিল তৃতীয়ের বেলা কেন নাই এই জন্য গোড়াতেই বলেছি থলিতে তিনখানা গুলি ছিল গুলি তিনখানাকে ব্যবহার করে নেওয়া হয়ে গেল আপনার আর কিছু নেই আপনার হাত শেষ এই জন্য আল্লাহ রাব্বুল আল বললেন এবার যখন তুমি তাকে তালাক দিয়ে দিলে তখন এই তালাকটা তোমার স্ত্রীর ওপরে এমনভাবে পড়ে গেল যে এই স্ত্রীকে আর তুমি নতুন করে বিবাহ করে তোমার বাড়ি আনতে পারবে না ইতিপূর্বে যেভাবে তুমি আনতে পারতে তিন মাস যাবে তারপরে সে অন্যত্র বিয়ে করে নেবে ও আপনার ওর নিজের সংসারে আছে সুখী আছে দুঃখী আছে সে জানবে আপনি অন্য কোথাও বিবাহসাদী করে নেবেন আপনি আপনার সংসারকে নিয়ে দেখবেন ভাববেন ও আপনা ওর সংসারকে নিয়ে ভাববে আর দেখবে কিন্তু এমন তো হতে পারে মানুষের রাগ জিনিসটা ক্রোধ জিনিসটা অত্যন্ত খারাপ তখন সে ভাবে না পরে তাকে ভাবনা জাগে হাই কি করেছি আমি আমার স্ত্রীকে হারিয়ে দিয়েছি দিয়ে সেই ক্ষেত্রে আপনি যদি ওই স্ত্রীকে ফেরত নিতে চান একটা মাত্র পথ খোলা আছে সেটা হলো এই अल्लाह रबुल तरह मध्य आरोप मनमालिन्य हो जा पुरुष दिए देखान से मुक्त हो चले आसे तो स्त्री के आज विवाह তাছাড়া আর ওই স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে না এইখানে কিছু স্বার্থবাদী লোক কী করে যে হ্যাঁ একটা তো সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যে যদি তার অন্য জায়গায় কোথাও বিয়ে হয়ে যায় আর সে যদি তাকে বাদ দিয়ে দেয় তাহলে তা আমি আবার তাকে বিয়ে করতে পারি তো তখনই আমরা দেখেছি সমাজের ভেতরে এমন কিছু ঘৃণিত লোক এমন কিছু লাঞ্ছিত লোক এমন একটা অন্যায় পদক্ষেপ গ্রহণ করে যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো মতেই সমর্থন করে না এত ঘৃণিত আচরণ এইটা তাকে কি বলে তারা এটাকে বলে হালালা হালালা মানে কি স্বামী স্ত্রীতে কোনো একজন লোককে দিয়ে কথা বলে নিল যে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম এখন আমি তোমাকে ফিরিয়ে আনতে পাবো এমন পথ আমার কাছে খোলা নেই কাজে একটাই পথ আছে যে তোমার বিবাহ হবে আর তারপরে তোমাকে সেই লোক ছেড়ে দেবে তখন আমি তোমাকে আবার বিয়ে করতে পাবো আমি তোমাকে বিবাহ করব তুমি না হলে আমার সংসার চলবে না তুমি না হলে আমার বাল সব কেঁদে কেঁদে মরে গেল আমার সংসার সব হয়ে গেল। আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি তোমাকে চাই তুমি আমাকে চাও কিনা ও একটা নারী তার মনের মায়া যে ভুল করেছে বলে আমার সুখের সংসারে আগুন জ্বলে গেছে দাও দাউ করে আজ আবার সে আমাকে ফেরত পেতে চাইছে না বুঝার কারণে মশলা না জানার কারণে এবং কিছু ব্যক্তি বিশেষ এই মশলাটাকে জানা সত্ত্বেও অল্প কিছু পয়সার কারণে তাকে ধামা চাপা দিয়ে একটা চরম অন্যায় কাজ করতে তারা উদ্যত হয় এবং করিয়ে দেয় আর তার নাম তারা দিয়েছে হালালা কি মানে এটা কোনো ছেলেকে রাজি করবে এই সলিম এই রেজাউল তোকে আমি ভাই এক হাজারটা টাকা দিছি এই যে আমার স্ত্রী তালাক দিয়ে দিয়েছি বলে হারাম হয়ে গেছে একে তুই বিয়ে কর মৌলী সাহেব ডেকে আনবাজ রাত্রে আমার স্ত্রীকে তুই বিয়ে করে নিবি কবুল টবুল করবি আর করার পরে তাকে ছেড়ে দিবি আমি তোমাকে তালাক দিয়ে দিলাম যখন তুমি তালাক দিয়ে দেবে তখন তোমার স্ত্রী আর হয়ে থাকলো না আবার বিয়ে হয়েছিল তোমার সঙ্গে কিছুদিন পর এক মাস ইদ্যুৎ কেটে যাওয়ার পর তখন আমি ওই মেয়ে ছেলেটাকে অর্থাৎ আমার পূর্বকার স্ত্রীকে আমি আবার নতুন করে বিয়ে করে নেবো এটাকে বলা হয় হালা আলা এই জন্য আল্লাহর নবী বলছেন এত জঘন্য উপায় যারা অবলম্বন করে লাল্লাহুল মোহাল্ল মোহাল্লাল যে ব্যক্তি হালাল করে দিচ্ছে এবং যার জন্য হালাল করে দেওয়া হচ্ছে এই দুজনের উপরে আল্লাহ ভাড়ার টাট্টু কেরায়ার ঘোড়া ও বলল এক হাজারটা টাকা দিতে রাজি হলো আমি তার স্ত্রীকে বিয়ে করে নিলাম বিয়ে করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম এটা বিয়ে হলো এটা ধুলো খেলা একটা নারীকে নিয়ে ছল ইন্নালিল্লাহে ইন এলেরা যাউন অথচ এই মশলাটাকে না জানার কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে এবং হাজার হাজার সংসারে এমন জোর লেগেছে যার প্রসেসটা হালাল নয় একই সঙ্গে তিন তালাক দিয়ে দিলাম কেউ বলছে তিন তালাক পরে গেল তিন তালাক যখন পড়ে গেল তোমার স্ত্রীর হারাম হয়ে গেল যখন তোমার স্ত্রীর হারাম হয়ে গেল তখন তুমি কি করো আবার যদি ফিরিয়ে আনবে তো চলো একটা ভাড়ার ঘোড়াগুলোকে কিনে নিয়ে আসি একে আল্লাহর নাবি হাদিসের ভেতরে বলেছেন তাইসুন মুস্তার আমি একে ধার করে নিয়েছি চলো এক হাজার টাকার বিনিময়ে এ কাজে চলো এত নোংরা কাজে যে যায়। আর এত নোংরা কাজে যে তাকে উদ্ধত করে এই দুজনকে আল্লাহ রাব্বুল আলমিনে নামি বলছেন তোমাদের দুজনের উপরে আল্লাহর আজাবান কেন যে তোমরা এত বড় জঘন্য কাজে জড়িত হয়েছ এটা যাইজ নয় এটা বুঝতে পারি না বলে আমরা এই নোংর আমিগুলো করতে যাই বন্ধুরা আমার মনে রাখবেন তালাকের মশলা ইয়াকি দিনে আপনাদের সামনে পরিষ্কার করা যাবে না আর এত মশলাটা আসান নয় যে আপনিও হয়তো এক সিটিংয়ে বসে সবটি কথাকে বুঝে নেবেন তবে মদ্দা কথা হলো এই একবার তালাক দিবেন ভাববেন তিন মাসের মধ্যে ঘোরার থাকলে ঘুরিয়ে নেবেন না হলে থেকে গেল গেল তো গেলই জাগা দুটো তালাক থেকে গেলো আপনার পকেটে কোনো দরকার নেই যদি মনে করেন ফিরিয়ে নিয়েছি আবার তালাক দিলাম আবার তিন মাসের মধ্যে মধ্যে ভাববেন ভাবার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যদি ভাবলেন তো ভাবলেন না ভাবলেন তো স্ত্রী তালাক হয়ে গেল একটা তালাক বেঁচে থেকে গেল থাকগা কাজ দিল না এই ভাবে আপনি ব্যবহার করবেন তালাকগুলো এবং আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে আপনাকে অস্ত্র ব্যবহার করতে বলছেন সেইভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার জীবনটা দুঃখময় হবে না সিদ্ধান্ত নিয়েছিলেন খারাপ রাগের বসিমূর্ত হয়ে কিন্তু পরে যখন আফসোস হবে তখন আপনার এটা সুযোগ আসবে তাই আল্লা রব্বুল আলমিন এই সুন্দর ব্যবস্থা দিয়েছেন এটা অপব্যবহার করতে গেলে হবে না এবং যারা যারা আজ পর্যন্ত এই মশলাটাকে নিয়ে ছল চতুরি করেছেন তাদেরকে বলছি মরণ বলে যদি খেয়াল থাকে আখেরাত বলে যদি খেয়াল থাকে এবং আল্লাহ নবী বলেছেন কিতমান এলিম কিতমান এ হাদিস শারিয়াতকে লুকিয়ে রাখা হাদিসকে লুকিয়ে রাখা তথ্যকে লুকিয়ে রাখার কি আজাব কি অভিশাপ তার উপরে আছে এই হাদিস যদি আপনাদের জানা থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে এই কথাগুলোকে ভুলে যান এই কাজগুলোকে ছেড়ে দেন এটা হচ্ছে নোংরামি নারীকে নিয়ে এত ছল চতুরি করাটা ইনসাফের কাজ নয় এটা তো হলো পুরুষের পক্ষ থেকে ব্যবহার করার ক্ষমতা আর পক্ষ থেকে আমি বলেছিলাম এই পবিত্র বন্ধনকে যদি ছিন্ন করতে হয় স্বামী যদি ছিন্ন করে তো তাকে বলে তালাক আর স্ত্রী যদি ছিন্ন করে স্ত্রী যদি বলে যে আমার তোমার সঙ্গে চলবে না আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না তোমার মনের সঙ্গে আমার মনের মিল খাচ্ছে না সেক্ষেত্রে একটা কথা শুধু ওই পয়েন্টের আপনাকে মনে রাখতে হবে তাহলে এই যখন তালাক আপনি দেবেন সেই তালাক দেওয়ার টাইমে এইটা মনে রাখতে হবে যে তাকে যেটা মোহরানা আপনি দিয়েছিলেন সেই মোহরানা জীবনে আপনি সেটাকে ফেরত চাইতে পাবেন না তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম মোহরানা অতএব সে টাকা তুমি আমাকে ফেরত দাও তোমাকে বাদ দিচ্ছি আমি আজ থেকে এটা আপনার চলবে না কেন চলবে না আপনি তাকে হালাল করেছেন আপনি তাকে নির্জনে ব্যবহার করেছেন আপনি তাকে শয়নে রেখেছেন আপনি তাকে নিয়ে সুখ করেছেন আনন্দ করেছেন এবং নাবিজি বলছেন বিমাস্তাহাল্লামিন ফারজেহা তুমি যে তার আবরুকে ব্যবহার করেছ তুমি যে তার সম্ভ্রমকে নিজের সুখের জন্য ব্যবহার করেছিলে এই জন্যই তোমহরটা ধার্য করা হয়েছিল কাজে সেটা তুমি খবরদার ফেরত চাইবে না কিন্তু দেশের প্রথা দেশে এমনও নিয়ম আছে এখনো আমাদের দেশে এমন গ্রাম এমন গ্রাম অঞ্চল আছে সেখানকার লোকেরা জানে না যে পুরুষ তালাক দিতে পায় আর স্ত্রী পায় কি পাই না বা বিবাহ থেকে বিবাহর বন্ধন থেকে এসে যদি মুক্তি চাই তো তার মুক্তি নেওয়ার কোনো পথ আছে কিনা। এটা কথা আমাদের অন্তত এটা আমার বিশ্বাস যে গ্রাম অঞ্চলে শতকরা থেকে ষাট জন লোক জানেই না আজ পর্যন্ত যে মুক্তি লাভ করতে চাইলে স্ত্রীও তার পথ অবলম্বন করতে পারে এটা আমরা জানি না তাহলে এইখানে আপনি জিজ্ঞেস করবেন আমাকে ও যদি তালাক দেয় নিকাহাকে যদি ভঙ্গ করে দেয় ও যা দিয়েছিল তা ফিরিয়ে নেবে তাহলে আপনি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে বলবেন তো তিন বছর পরে যদি তালাক হয় চার বছর পরে যদি তালাক হয় তো তাহলে চারটি বছর এই মহিলা তার সংসারে কাজ করেছে তার সুখের ব্যবস্থা তার দুঃখের ব্যবস্থা তার আয়েসের ব্যবস্থা তার আরামের ব্যবস্থা তার ঘরকে সামলে দেওয়া তার বাড়িকে সামলে দেওয়া তার বালবচ্চাকে সামলে দেওয়া তার গৃহস্থিকে সামলে দেওয়া এত কিছু কাজ করে দিয়েছে সর্বোপরি সে যে ওই নারীকে হালাল করেছে তো তার বিনিময়টা কি পেল টাকাটা শুধু দিয়েছিল এই বলে যে আমার টাকা তোমার কাছে জমা থাকলো যেদিন আমার প্রয়োজন হবে আমি সেদিন ঘুরিয়ে নেব तो ते पेलो की चार बचर सा जीवन निकाह के भंग कर दाय तरी खेसारतनी टा फा टापी के देवे ये तरह हक तरह आरबे अपनी दायन का, का पवित्र निकाह के भंग कर खेसारत आपके बहन करते हैं चेचामेची कर ले चलो ना আর আপনি শুধু বলবেন যে আমার উপরেই মনে হয় জুলুমটা করা হলো তা নয় এরপরে চলে আসছে নারীর পর্ব তখন নিশ্চয় বুঝতে পারবেন যে না ইসলাম কাউরিপুরে জুলুম করেনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা আমরা যেন তালাকের মশলাটাকে যেভাবে বুঝলাম এটা যেন আমাদের মগজে থাকে আর আমরা ঠিক কোরআন হাদিস অনুযায়ী যদি প্রয়োজন লাগে তাহলে তালাককে আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুখের হবে আল্লাহর কাছে এই কামনা আর আল্লাহর কাছে এই দুয়ারেখে ইতি টানছি আজকের মতো আল্লাহ হাফিজ ওয়াখির দাওয়ানা রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ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 প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বাংলায় ডায়ল ডিস্ট্রি বাতলুটে উইটনেস ডক্টর জাকির ইন অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস বাংলায়